আলহামদুলিল্লাহ রব্বিলমিন ওসালাত ওয়াসালাম আল সৈয়দুল মুরসালীন ওয়াল আলহি ওয় আসহাবিহি আজমাইন ওয়াম তাবিহম বিদ্দিন সম্মানিত দর্শক শ্রোতা ইউনিভার্সাল বিশন স্টুডিও থেকে رمضان মাদানের বিশেষ অনুষ্ঠান আজকে সিয়ামের ফজিলত কুরআ کریم তেলাওয়াতের ফজিলত সিয়ামের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি পাকের শোকর আদায় করে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হল কোরআনে করিম তেলাওয়াতের ফজিলত এবং কোরআনে করিম তেলাওয়াতের আদাব সমূহ সম্মানিত বায়ু বোনেরা পবিত্র মাহের মাদানের সাথে কোরআনে করিমের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কারণ এই রমাদান মাস এই মাসটি হল শাহরুল কোরআন এই মাস কোরআনে করিম নাজিলের মাস আল্লাপাক সৌরা আল বাকারার একশত নম্বর আয়াতে এসাদ করেন রমাদান শাহরু রমাদানোর আন হুদালি না তিমিনুদাফর কান আল্লাহ রব্লা আলমিন বলেন শাহরু রান এটি তো রানিম নাজিল করেছেন হুদলিন এই কোরআনে করিম নাজিলের উদ্দেশ্য হল দুনিয়ার সকল মানুষকে হেদায়তের আলো দেখানো হেদায়েতের রাস্তা দেখানো এই হেদায়তের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রব আন এই মাহ মাদানে কোরআন নাজিল করেছেন আল্লাপাক অন্য সূরা এর করেন ইন্না আনসাল্লা হুফি লাইলতুল কাদ এই কোরআনকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাপাক অন্য আয়াতে সুরা দোখানে এই রাত্রিকে আরেকটি নাম দিয়েছেন লাইলাতবারকাহ আল্লাপাক এর সাদ করেন ইন্না আনসাল্লাহ হুফি লাইলতুম মুবারকাহ আমি কোরআনে কারিম নাজিল করেছি এক বরকতময় মোবারকময় রজনীতে সুহানাল্লাহ তাহলে এই আয়াতে কারিম আগুলো থেকে আমরা বুঝতে পারি যে কোরআনে করিম মোবারকময় রাত্রে নাজিল হয়েছে এক সম্মান সম্মানিত রাত্রিতে লাইলাতুল কদরে নাজিল হয়েছে তাহলে যেই ব্যক্তি যেই জাতি যেই সমাজ এই কোরআনে করিমকে শক্ত করে ধারণ করবে এই কোরআনে করিমের আলোকে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সম্পূর্ণ জীবনকে ঢেলে সাজাবে তার জীবন হয়ে যাবে বরকতময় তার জীবন হয়ে যাবে সম্মানিত যেহেতু এই কোরআন বরকত নিয়ে পৃথিবীতে এসেছে এই কোরআন আল্লাহ রব্বাল আলমিনের পক্ষ থেকে নূর নিয়ে পৃথিবীতে এসেছে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে করিমকে নূরও বলেছেন قد جاءكم من الله النور وكتاب مبين انو আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ান নূর ইল্লাজি উনজিল মাহো যে তার সাথে যে নূর نازিল হয়েছে অর্থাৎ কুরআন نازিল হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই পর্বে আলোচনা করব এই কুরআন কারীম তেলাওয়াতের ফজিলত কুরআন কারীম তেলাওয়াতের প্রথমে আমরা দেখি যে কোরআনে করিম আল্লাহর আলমিনের কালাম আল কোরআন হুয়া কালাম হলো আল্লাহর আলমী আল্লাহর কালাম আল্লাহ রব্লা আলমিনের কথা আল্লাহ রব্লা আলমিনের কালাম আল্লাহর বাণী বান্দার মুখ দিয়ে উচ্চারিত হবে বান্দা এটিকে বারবার বার করবে এটি তো সহজেই বুঝা যায় যে যেই কথাগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মুখ থেকে উচ্চারিত যেগুলো আল্লাহর কালাম সেগুলো বান্দা উচ্চারণ করবে আল্লাহর কালামগুলোকে তাহলে আল্লাপাক এতে অবশ্যই খুশি হন এবং এটা বান্দার জন্য অত্যন্ত গর্বের বিষয় আনন্দের বিষয় সোহান আল্লাহ কোরআনে করিম তালাবাতের মধ্যে আল্লাহ রব্লা আলমিন এমন পজিলত রেখেছেন যে কোরআনে করিমের প্রত্যেকটি হরফে আল্লাপাক দশটি করে নে দান করেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনে করিমের একটি হারফ একটি অক্ষর যে ব্যক্তি উচ্চারণ করবে তালাওয়াত করবে আল্লাপাক তাকে হাসানা দান করবেন হাসানা তো বি আশ্রী আমসা লিহা हासाना एक सवाब एक आल्ला पक ये दस गुण बृद्धि सुभान अल्लाह एर परि करते मन एक शब्द मन एक हार्फ नबी सलमें तुम्हारे बोलना आलिप्ला मीम हार्फुन यीटी अक्षर मिले आलिप्ला मीम यहाँ हार्फ अभी तुम्हारे ये बोलना বরং আমি বলতেছি যে আলিফ হার ফোন লাম হারফুন মিম হারফুন অর্থাৎ আলিফ বললে তুমি দশটি নেই পাবে লামের দ্বারা দশটি নেই পাবে মিমের দ্বারা দশটি নেই পাবে শুধু আলিফ লাম মিম এই এই একটি শব্দ উচ্চারণ করলেই আল্লাহ রব্ব ৩০টি নেকি আল্লাহ আল্লাপাক দান করবেন সুহান আল্লাহ ঠিক একইভাবে আমরা যে সিয়াম পালন করি রমাদানে सियाम शब्दी उच्चारण करल्लापाक कुरानर शब्द हवर कारण चल्लिस नेक आल्लाबीन दान कर शब्दी उच्चारण करल्लाबीन पंचाश ने पांच टी हरफर कारण आल्लापाक दान कर रमादान शब्द उच्चारण ले, कर लेर कारण आल्लापाक पंचाश नेक दान कर कुरने करीमर यहटी हार्फेटी अक्षरे आल्लापाक দশটি করে নেকি দান করবেন সোহান আল্লাহ এটি কোরানে করিমের বিশাল একটি মোজেজা কোরানেম তালাওয়াতের বড় একটি ফজিলত সম্মানিত দর্শক শ্রোতা কোরআনে করিম তালাওয়াতের মধ্যে সমস্ত আম্বিয়া সালাম তাদের দাওয়াতকে তালাওয়াতের মাধ্যমে দিতেন হজরতএে নূ আলহিম আদম আলি সাল্লাম ইব্রাহিম আলহিম মুসা আলি সাল্লাম ইসা আলি সাল্লাম দাউদ আলাই এমনকি আমাদের রসুল মোহাম্মদ রসুল সাল আলহিম আল্লাহর বান্দাদের নিকটে মানুষের নিকটে যে দাওয়াত পেশ করতেন সেই দাওয়াতটি কোরআন তালাওয়াতের মাধ্যমে দাওয়াত দিতেন যেমন কোরআনে কেরিমে একটি আয়াত কয়েকবার এসেছে সুরাল জুমুয়ার দুই নম্বর আয়াতে এসেছে বাকারার মধ্যে এসেছে অনেকগুলো সুরায় এই আয়াতটি এসেছে ইব্রাহিম বাইতুল্লাহ তৈরি সম্পন্ন হওয়ার পরে আল্লাহ নিকটে কিছু রোয়া করেছিলেন সেই দোয়ার মধ্যে তিনি বলেছিলেন রব্বানা রব্বানো আলাই হিম আয়াতিকা আপনি হে রব্বুল আলমিন सुल मध्य पाठ देंसुलिम आया मानसर निकटे बान्देम आया आया समूह के तलावत कर सूंदर मानुषरबान अल्लाह जो रसुलर प्रथम क्ज होो अल हिम आया अपन आयात गुलू के মানুষের সামনে তালাওয়াত করবেন মোহাম্মুল কিতাব এবং মানুষদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন কিন্তু সমানিত ভাই বোনেরা আমরা এখন আল্লাহর দিনের দাওয়াত দিতে যখন যাই তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি না কোরআনার আয়াত দিয়ে আমরা দাওয়াত দি না আমরা নিজেদের কথা দিয়ে বিভিন্ন মুরব্বীদের কথা দিয়ে আমরা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি আলহিমসালামের তরিকা হলো আল্লা তালাওয়াত করে দাওয়াত পেশ করতেন তাহলে আল্লাহর দিনের দাওয়াত পেশ করার জন্য কোরআনে কারিমের তালাওয়াত এটি অত্যাবশ্যক কারণ এটা নবীওয়ালা কাজ আম্বিয়া আলহিম সাল্লামের সুন্নাহ সম্মানিত বায়ু বোনেরা পুরাণে করিম তেলাওয়াতের মধ্যে আল্লাহ আল্লাপাক এমন ফজিলত রেখেছেন যে এটি তেলাওয়াতের পরে যদি সেই আয়াতগুলোর আলোকে আমরা আমল করে থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই তেলাওয়াতীর মা বাবাকে কেয়ামতের ময়দানে একটি নূরের টুপি পরিধান করিয়ে দিবেন সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন মান কারা কিতাব আল্লাহ ওয়া আমিল আহি যে ব্যক্তি আল্লাহর কিতাব তালাওয়াত করে আমিলা বিহি এবং ওই তালাবাতকৃত আয়াতের আলোকে নিজে আমল করার চেষ্টা করেন উল বি কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলিন ওই ব্যক্তির মা বাবাকে একটি টুপি পরিধান করিয়ে দিবেন যেই টুপিটি এত বেশি আলোকিত হবে দাওউহু মিন দৌ ইসামসে সূর্যের আলো থেকে আরো অধিক আলোকিত থাকবে সোহান আল্লাহ এরপরে নবী সরাসরাম বলেন যে যে ব্যক্তি তেলাওয়াত করল কোরানেম আমল করল তার আব্বা মা তার মা বাবা যদি এত ফজিলত লাভ করে থাকেন তাহলে যিনি স্বয়ং নিজে তালাওয়াত করলেন নিজে স্বয়ং আমল করলেন আল্লাহ রবাহ আলমিন তাকে কেমন ফজিলতকে আমতার ময়দানে দান করবেন সোহান আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এই মাহে রমাদান রমাদান সাথে কোরআনে করিমের গভীর সম্পর্ক এবং রমাদান যেমন আল্লাহর কাছে সাফাহাত করবে এই সিয়াম ও আল্লাহ রবিনের কাছে সাফাহাত করবে কোরআন ও আল্লাহর আলমিনের নিকটে সাফাহাত করবে এই জন্য নবী সাল্লা সালাম সিয়াম এবং কোরআন কে একসাথে একত্রিত করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আস সিয়ামু আল কোরআন আনিল আব্দ সিয়াম এবং কোরআন এই দুটি আল্লাহর নিকটে বান্দার জন্য সাফাত করবে ময়দানে সাফাত করবেন এবং কোরআন তালাবাতকারীর জন্য কোরআন আল্লাপা কের নিকট বলবেন রাব্বুল্লাহ আলমিন এই ব্যক্তি রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে আপনার কোরআনকে সুন্দর করে তালাবাত করেছে সুতরাং ফি তার ব্যাপারে আমি সাফাত করছি আল্লাহ আল্লাপাক আপনি সাফাত কে কবুল করে নিন আল্লাহ কোরআনে কারিম এর সাথে যদি আমরা এইভাবে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি কোরআনে কারিম আমাদের জন্য কেয়ামতের ময়দানে আমাদের পক্ষে হুজাত হয়ে যাবে নবীলাম বলেন আল কোরআন হুজাত কোরআনে কারিম কেয়ামতের ময়দানে कारो फे हज्जत हो कारो फे दलिल है कारो विपक्षे दलिल है कुरने करीम जदि बसि बसि तेलाव करी कुरने करीम अनुजाल करी कुरने करीम अर्थ बोझार व्याख्या बोझारेटा करी कुरने करीम क्या मैदान फे आल्लाब्ल आलम निकटे दलिल नामतर मैदान कुरानीपक्षे दलिल हबें সম্মানিত দর্শক শ্রোতা কোরআনে করিম তেলাওয়াতের ক্ষেত্রে কিছু আদাবের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখা জরুরি পবিত্র মাহের অাদানে কোরআন তালাওয়াতের ফজিলত শুনে আমরা বেশি বেশি তালাওয়াত করে থাকি এবং আমাদের দেশের খতমে তারাবিগুলোতে আমরা বেশি বেশি কোরানে করিম তেলাওয়াত করে থাকি এক একদিন আমরা এক পাড়া দেড় পাড়া করে কোরআনে করিমের তেলাওয়াত শুনি কিন্তু কোরআনে করিমের তেলাওয়াতের জন্য কিছু আদাব আল্লাপাক নির্দিষ্ট করে দিয়েছেন কোরআনে করিম ইচ্ছা করলে যে যেকোনোভাবে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো তেলাওয়াত করা যায় না পৃথিবীতে শুধুমাত্র কোরআনে করিম এমন একটি কিতাব যে কিতাব তালাওয়াতের জন্য যে কিতাব পড়ার জন্য আলাদা একটি সাবজেক্ট এলমে তাজবিদ তাজবিদের জ্ঞান তাজবিদ নামে একটি সাবজেক্টে রয়েছে যে বিষয়ে শুধু কোরআন কিভাবে তালাওয়াত করতে হয় কোরআন তালাওয়াতের আদাব কোরআন তালাওয়াতের পদ্ধতি এখানে এখানে লিপিবদ্ধ করা হয়েছে যুগে যুগে এই বিষয়ের উপরে আলমে তাজবিদের উপরে অনেক বড় বড় কারিউল কোরআন অনেক বড় বড় ওলামাই কেরাম এই বিষয়টি নিয়ে এলমে তাজবিদ নিয়ে কাজ করেছেন গবেষণা করেছেন তাহলে কোরআনে কারিম তালাওয়াতের ক্ষেত্রে সেই আদাবগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আদাবটি সেটি হলো কোরআনকে তার তিল আকারে তালাওয়াত করতে হবে আল্লাপাক সুরা আল মুজাম্মিলের চার নম্বর আয়াতে আল্লাপাক এর সাত করেছেন ওয়ারাতিল কোরআন তার তিল বান্দা তুমি আমার কোরআনকে তালাওয়াত কর তার তিল আকারে তার তিল ভাবে তার তিল পদ্ধতিতে তুমি কোরআনে করিমকে তালাওয়াত করো এবং কোরআনে করিমকে যারা তারতিল আকারে তালাওয়াত করবেন অর্থাৎ যারা ধীরে ধীরে সুন্দর করে স্পষ্ট করে যারা তালাওয়াত করবেন আল্লাহ রসুল সালাম এরকম তারতিল কোরআন তালাওয়াতের জন্য বলেন কোরআনে করিম যারা তারতিল করে সুন্দর করে কোরআন তলাওয়াতের আদাব রক্ষা করে তালাওয়াত করবেন কেয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে ইহেবল কোরআন এর তাকে কামা কুন্ত তুরাত তেলুপিত দুনিয়া কোরআন তালাবাতকারীকে কে আমাদের ময়দানে বলা হবে যে তুমি উপরের দিকে উঠতে থাকো। এর তাকে তুমি উপরের দিকে উঠতে থাকো ওয়ারাত আর তুমি কোরআন তলাবাত করতে থাকো তার তেল করে সুন্দর করে তালাবাত কর কামা কুন্ত তুরাত তেলুপিত দুনিয়া যেমনি ভাবে তুমি দুনিয়াতে তার তেল আকারে সুন্দর করে কোরআনে কারিম তলাবাত করতে যারা দুনিয়াতে কোরআনে করিমকে তার তেল আকারে তালাওয়াত করবেন তাদেরকে ময়দানেও আল্লাহ ক্রিয়ামতের তাদেরকে তার তেল আকারে জান্নাতের উচ্চ মর্যাদার দিকে তুমি উঠতে যত দূর তুমি উঠতে থাকো আল্লাপাক তোমার জন্য জান্নাতের ততটুকু জায়গা তোমার জন্য বরাদ্দ দিয়ে দিবেন সুহান আল্লাহ তাহলে কোরআনে করিম তার তেল তালাওয়াত সুন্দর তালাওয়াত ধীরে ধীরে স্পষ্ট করে তালাবাত তার তেলের তালাওয়াত ব্যাখ্যা করে মা আয়সার দিয়াহু তালা বলেন নবী সাল্লাহ তার তেল যে তালাওয়াত ছিল সেই তলাওয়াতের কথা যদি তোমাদেরকে বলি লাও রুফাহুহ আল্লাহ রসুল সাল্লাহামের তালাওয়াত থেকে কোন শ্রোতা যদি ইচ্ছা করত। नबी सल्लासल्लम तलावतरे अक्षर गणना करा आशारधी बोलें अवश्य अवश्य ओ श्रोता नबी सल्लाम तेलावत अक्षर गणना कर सम्भव छुहानल सम्मानित बायरा हर मध्य खत्मे तारिहर मध्य एमन भाव तलाावी जो एक अक्षर गणना कर दूर कथा एक शब्द गणना करा तो दूर कथा अनेक समय देखा जाए एक आया कौन्ती आयात गणना करा सम्भव है शब्द किसुई स्पष्ट कर बुझते परिना शुदू द्रुत दु गति कुरने करीमर तलावाद चलते थके এটি কোরআনে করিমের তেলাওয়াতের যে আদাব সে আদাবের লঙ্ঘন এজন্য আমরা রমাদান মাসে যেই কোরআনে করিম তেলাওয়াত শুনব কোরআনে করিম তালাওয়াত করবো এই তেলাওয়াতগুলো আদাবের দিকে লক্ষ্য রাখতে হবে না হয় কোরআনে করিম তাহারিফ হয়ে যাবে কোরআনে করিম বিকৃত হয়ে যাবে যেমনিভাবে ইহুদিরা কোরআনে করিমকে বিকৃত করেছিল ইউহারিপোন কালিমাওয়া দে पर सात करें तरा तरफ कितबगुलू के आसमानी कितबगुलू के यथस्थान जे शब्द जक्य थोड़ा कथा छोटे ता यथने ना रेखे ता बतरिफ करी ये तलााव करते थक रमादान मासे कुरने करीमर विकृति ताहरिफ हो जाए यहपाज कराम भाइये कराम भाइयटर प्रति खूब আমাদেরকে যত্নবান হওয়া উচিত যে আমরা কিভাবে কোরআনে কারি তেলাওয়াত করবো যে যে তেলাওয়াতে আমাদের সবাব পাওয়ার আশা করা যায় যে তেলাওয়াত দ্বারা আমরা উপকৃত হতে পারি সেই ধরনের তেলাওয়াত আমাদের খতার বিহের মধ্যে বা যে কোনো সময়ে আমাদের সেরকম তেলাওয়াত করা উচিত এই বিষয়টির প্রতি আমাদের খুবই যত্নবান হওয়া দরকার সম্মানিত দর্শক শ্রোতা রমাদান মাস এবাদতের মৌসুম এবাদতের समय यही मसे बसि बेसि आपबादत करा उचित यज के रमादान मासे बसिर्भाग समय अदिकाश समय जान कुरने करीम तेलावत कुरने करीमर ज्ञान अर्जन कुरने करीमर प्रति व्यस्तता एक रमादान मासे बाड़िए दीता आल्लापा कुरान मोहब्बत कारण कुरान जान बरकते আমাদের দিবেন দুনিয়ার সকল কার্যক্রমে আল্লাপাক খাইয়েরও বরকত দান করবেন এবং আখেরাতে কোরআনে করিম আমাদের জন্য সাফাহাতকারী হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে কোরআনে করিমের আদাব রক্ষা করে বেশি বেশি কোরআনে করিম তালাওয়াত করার কোরআনে করিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার আল্লাহ আল্লাহাকে আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামাইকুম আহমতুল